বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين محمد بن عبد الله عليه أفزل السلام واسك التسليم وعلى آله وصحابته ومن دعا بدعوته إلى يوم الدين اللهم جعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد يدر شخص لتابة تبيري যে প্রান্তে বসে পিচ দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মবারকবাদ বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করছিলাম কবিরা গুনাগুলোকে নিয়ে যাতে আমরা জেনে নিতে পারি কবিরাগুনা এর প্রক্রিয়া প্রকরণ আর বাস্তবতা কেমনভাবে আমরা এর সাথে জড়িয়ে পড়ছি ও জানতেই আর তৌবাও করছি না জেনে রাখা উচিত কবিরা থেকে তো বা না করলে আল্লাহ সান হতলা ক্ষমা করে দেন না বরং পরকালের জাহান নামের শাস্তি কবিরা গুনার কারণে নিশ্চিত অপেক্ষা করে দুনিয়াতেও ধ্বংস হতে হয় সফলতা আসে না সুতরাং আমাদের এই উদ্যোগ আর আয়োজন হলো যাতে করে সবাই জানতে পারি বুঝতে পারি আমল করতে পারি যা জানলাম সে অনুযায়ী অর্থাৎ কবিরা গুণা জেনে এর থেকে বেঁচে থাকতে পারি নিজে পরিবার পরিজন আপন সবাইকে নিয়ে আমাদের সকলকে তৌফিক দিন আমিন বন্ধুগণ আমরা আজকে আলোচনা করতে চাই একটি কবিরা গুণা নিয়ে আর তা হলো আমানতের খেয়ানত তথা বিশ্বাস ঘাতকতা আমানতের খেয়ানত করা বা বিশ্বাস ঘাতকতা করা বন্ধুগণ আসলে এই পৃথিবী সবকিছুই একটি আমানত পৃথিবীটিকে রয়েছে আমানতের মাধ্যমে পৃথিবীটাই আমানত সৃষ্টি জগৎ আমানত যদি আমানতের খেয়ানত হয় সৃষ্টি ধ্বংস হয়ে যাবে বন্ধুগণ তাই আসুন না আমরা ব্যাপারটা ভালোভাবে জানার চেষ্টা করি না হওয়া তাহলে আমাদের প্রত্যেককে আমানত রক্ষা করতে বলেছেন যেখানে আমানত রক্ষিত হয় না সেখানেই মহা ধ্বংস আর কে আমত শুরু হয় সহি আল বুখারির কিতাব আলমের প্রথম হাদিস মহা সালামত হবে রসুল সালাম নিজের কথা চালিয়ে গেলেন কথা শেষ করে রসুল সালাম প্রশ্ন করলেন এই না কোথায় তুমি যে প্রশ্ন করেছিল কখন ক্যামত হবে মহা ধ্বংস হবে লুকটি দাঁড়িয়ে বললেন হ্যাঁ হুস আমি সেই ব্যক্তি প্রশ্ন করেছিলাম কখন মহা ধ্বংস হবে কখন ক্যামত হবে সা কখন বিপর্যয় কখন হবে রসুল সাল্লাম উত্তরে বললেন যখন আমানত ধ্বংস হয়ে যাবে তখনই মহাধ্বংসের অপেক্ষা করো তুমি আমানত যখন ধ্বংস হবে ক্ষেয়ান যখন শুরু হবে তখন মহাধ্বংসের অপেক্ষা করো সাহ অপেক্ষা করো বিপর্যয়ের অপেক্ষা করো কোরআন এবং সুননাতে মহাধ্বংস আর বিপর্যয় বুঝাতে গিয়ে দুইটি শব্দই ব্যবহার করা হয়েছে একটা হলো কেয়ামা একটা হল সাহ কেয়ামা মানে তো মহা বিপর্যয় মহাধ্বংস সব ধ্বংস হয়ে যাবে সব একটা উপরে আশ্রে পড়ে একটা আরেকটার সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যাবে চাঁদ আর সূর্য ধসে পড়বে এর নাম কয়ামা আরেকটি হল হূর্ত যখন রব আদেশ আসবে ইসরাফিল আলী সালাম দেবেন আর সব লন্ড হয়ে যাবে মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন সেই আসল কেমত সব লন্ড ভন্ড হয়ে ধ্বংস হয়ে যাওয়ার আগে পৃথিবীতে হবে সাহা যা বিপর্যয় আর তা কখন যখন আমানত ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ব্যক্তিটি ছিলেন বেদীন তিনি বস্ত করেন্লাহি সাল আলী কেমন করে আমানত ধ্বংস হবে রসুল হাসান উত্তরে বললেন ইদা উসিদ আল আমি যখন কোন কাজ করার দায়িত্ব দেয়া হবে যে পারে না তাকে অনুপযুক্ত ব্যক্তিকে অসমর্থ ব্যক্তিকে অদক্ষ ব্যক্তিকে কার্য সম্পাদনের দায়িত্ব যখন দেওয়া হবে মহাধ্বংসের অপেক্ষা প্রথম রসুল সাল্লসম বললেন আমানত যখন ধ্বংস হবে তখন মহা কে আমত মহাধ্বংস মহা বিপর্যয় বন্ধুগণ আর সেই আমানত আজ বড় প্রশ্নবিদ্ধ पृथ्वी जख ध्वस हो जाए तक पृथ्वी ध्वस शुरू है आजानत सब दिखाई अथसामदुर रसुल्लाह सल्लाहतम दबी करी अंधकार जुगे जहागे जख जन्म नहीं যেখানে সবকিছুই বিপর্যস্ত ছিল সাহিত্যের ভাষায় বললে এইভাবে ইসা আলী হিসালের পরে সমগ্র বিশ্বে যখন অকথ্য অত্যাচার পাপ অঙ্কিলতার রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল যখন নিরাশার বেদনায় অপূর্ণতার দুঃখে আকাশ বিদারি হাহাকার শুরু হয়ে গিয়েছিল যখন সমগ্র পৃথিবী কুলকায়নাত একজন ত্রাণ কর্তা মুক্তিদাতার তার অনুসন্ধান করছিল সব জায়গায় বিপর্যয় আর ধ্বংস ঠিক তখন জন্ম দিয়েছিলেন বিশ্বনবী মোহাম্মদকে জন্ম নিলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হোসাল্লাম আবদুল্লাহর ঔরস থেকে আমিনার গর্ব থেকে কিন্তু সময়টা ছিল অন্ধকার যুগ বেড়ে উঠলেন अंधकार जुगे अंधकार मध्य बढ़े अंधकार समाज सवार पक्ष कृति लाभ करतार अमान संरक्षणकारी असाद्यवी आल अमीन विश्वस्त যিনি নবী হওয়ার অনেক আগে আল আমিন উপাদিতে ভূষিত হয়েছেন যিনি ছিলেন বিশ্বস্ত আমান উদ্ধার আমরা তার উন্মত হয়ে কতটুকু আমান উদ্দার কতটুকু বিশ্বস্ত আমরা আর কতটুকুন আমানতের খেয়ানতকারী কতটুকু বিশ্বাসঘাতক বন্ধুগণ আসলে প্রশ্ন নিজেকে করলে উত্তর কি একটু বের করুন না চেষ্টা করি আমরা সাল্লাহ তাল আলী সাল্লাম নবুয় পেলেন ওহি পেলেন দাওয়াত শুরু করলেন অত্যাচার অনাচার চতুর্দিক থেকে শুরু হলো বিরোধিতা হলো কিন্তু তবু। যে বিরোধিতা করে সেও তার সম্পদ আমানত হিসেবে রসুল হাসেমের কাছেই রাখে মক্কার জীবনের ১৩টি বছর কত চড়াই উতরাই কিন্তু তবুও প্রত্যেক মানুষ তার আমানত রেখেছে বোহাম্মুর রসুল্লাহ যে কারণে প্রমাণিত ইতিহাস দ্বারা শতত প্রমাণিত যখন হিজরত করছিলেন আল্লাহ নির্দেশে ওই অন্ধকার সমাজের দুষ্ট সভ্যতাহীন মানুষদের চক্রান্তে রসুল সালকে হত্যা করার সিদ্ধান্ত যখন তারা নিয়েছিল সকল থেকে সুটাম সবল সুদক্ষ যুবকরা তরবারি হাতে নিয়ে কুশমুক্ত তরবারি হাতে নিয়ে রসুল সাল্লামের ঘরের চতুর্দিকে দাঁড়িয়েছিল রসুল সাল্লাহসাল্লাম যখন হিজরত করছিলেন রব্বুল আলমিনের নির্দেশে ঠিক তখনও अनेकगुलानसुलर का तई सकरत सबसे पहुंचे देर रसुल्लाम आलीजे चादर मुड़ी दिए रसुल सल्लाह तलामेर चादर मुड़ी दिए रसुल समर बीछान मध्य घुम पड़िए रेखे गुमी थको सबा आसबी चले गेसि शुने क्यों जाते हमारे क्षा कर देखे गई मोहम्मद आलामीपाती भूषित होगे कीजे कीमानतर भालाई रहेानत की रक्षा करी बर আমানত না রক্ষা করাটা আজ আমাদের জন্য চরিত্রে পরিণত হয়েছে দাবি করি মুসলমান দাবি করি করি, লজ্জা হওয়া উচিত সতর্ক হওয়া উচিত তৌবা করা উচিত সাবধান হওয়া উচিত আমানত প্রশিক্ষণ তৈরি করা উচিত কোরআন আল করিমে मानत रक्षा करते आदेश कर प्रशंसित कर बुल्लात करा रसुलत करो ना एवं ईमानदारे निजे मजे परस्पर खेलानत करा बुलमीन खेलानत करते निषेध करत करतेषेध कर এমনকি সাধারণ মানুষদের পরস্পর আমানতের খেয়ানত করতে নিষেধ করেছেন রব্বুল আলমীর আদেশ করেছেন তিনি আমাদেরকে আদেশ করেছেন যাতে আমানতটা যত স্থানে ফিরিয়ে দেয় আমানত রক্ষা করি আমানতের খেয়ানত না করি বন্ধুগণ অথচ আমরা আজ আমানত রক্ষা না করে খেয়ানতেই যেরো তৃপ্ত ঘরে বাইরে সমাজে পরিবারে সর্বত্র খেয়ানত মজার আমি মোহাম্মদ বদরুদ্দ জানাদি আপনারা দেখছেন বাংলা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 If Allah helps you, believe me, you have to get successful. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers, dekhun, dial korun Dr. Zakir ke. Proti Robi bar, ratat tay bangla deshe, aur aad shadha shad, shad tay bharo TV, Bangla hai. एकत्रे तक एक के बाद दिए दो चुपे चुपे कथा जतान्य लोकर सी मिलित ना कारण दुश्चिंत फिलते मुस्लिम त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 आसु रसुल्लामेर रेखे जावा श्रवणर मध्यमे निजे ईमान तजा करुस दर्शे हमारे थकूँ देखून रियाजालेहीन परवर्ती अनुष्ठान पिसा আল্লা সুফান এই পৃথিবীতে সকল মানব আর দানব তথা সৃষ্টি জগতের কুলকায়নাতের হেদায় আর হুদা হিসেবে প্রথম ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করলেন জগৎ সমূহের জন্য হুদা কাবাত্রফা পরবর্তীতে ইব্রাহিম আলী সালাত পুনর্নির্মাণ করলেন মোহাম্মদুর রসুল্লাহম मक्काुलकर अवस्थागर भूल मूर्ति बर्णन तीन सौ रसुलत कर लेंगर भेतरे मूर्ति रसुल्लाएम कर लें मक्कर काफे मुस्रिक मदीनारमी राष्ट्र ध्वस कर षड़जंत्र चक्रांत चापे दे मोकबला कर लें रब आलमी सहयोगित तरह जेदिन मक्का विजय कर लगे রসুল সালাহী ও চাবির রক্ষক ছিলেন উসমান বিল তালহা উসমান বিল তালহা তাকে বললেন চাবিটা নিয়ে আস বংশানুক্রমিক বাস্তবতায় কোরাইশ বংশে জমজমের পানির রক্ষণাবেক্ষণ করে হাজিদেরকে পান করাতো করাত রসুল সাল্লামের চাচা আব্বাস রাদি আল্লাহ তিনি বললেন ইয়ারসুল আল্লাহ আমরা তো জমজমের রক্ষা করি জমজম এর পানি পান করাই সবাকে সবার জন্য জমজমের পানি আমরা বিতরণ করি বন্টন করি কাবাগরের চাবিটাও আমাদের কাছে দিয়ে দিন তাইলে আমাদের হাতেই থাকল আব্বাস রাদিয়াল্লা যখন এই প্রস্তাব দিলেন এর মধ্যে উসমান বিন তালহা নিয়ে আসলেন চাবি রসুল সাল্লাহ তাল আলী হোসেন কাবাগর খুললেন কিন্তু উসমান বিন তালহা তিনি মনে মনে কামনা করছিলেন কাবাগরের চাবি যাতে তাদের হাতেই তারা রক্ষা করবেন সংরক্ষণের চেষ্টা করবে করবেন রসুল সাল্লাহের কাছে ওই সময় আব্বাস প্রস্তাব যখন এলো আবার কাবাগরের চাবি আমাদের হাতেই থাকুক না রব্বুল আলমিন আয়াত নাজিল করে দিলেন ইলা দিলেন্লাহরকম আল্লাহ আদেশ করছেন আমানত যথাস্থানে ফিরিয়ে দাও কারণ উসমান বিন তালা আমান হিসেবে জালেম চারা কেউ তোমাদের হাত থেকে কাবার চাবি কেউ নেবে না আজও পর্যন্ত ওই বংশের লোকজনের বংশানুক্রমিক বাস্তবতায় কাবাগরের চাবি তারা সংরক্ষণ করে আমান শুধু তাই না প্রতি বছর গেলাফ তৈরি করা হয় একটি গিলাফ তৈরি করা হয় আর কাবা শরীফের দরওয়াজার ওই চাবি রাখার জন্য তার উপরে ওই আয়াত করে লিখে দেওয়া হয় আদেশ করেছেন এরও রয়েছে যে সাহাবি নিজের অজান্তে অনেকটা অবজ্ঞার কারণে আবুলুবা বা নামে অবজ্ঞার কারণে একটি তত্ত্ব ফাঁস করে দিয়েছিলেন পরবর্তীতে নিজে ছয় দিন পর্যন্ত বেঁধে রেখেছেন তারপরে তিনি নিজেকে ছাড়িয়েছেন এর নাম আমানত রক্ষা করার চেষ্টা খেয়ানত না করা বন্ধুগণ দুর্ভাগ্যজনক সত্য আজ আমানতের খেয়ানত সর্বত্র হচ্ছে দেখুন আমাদেরকে ছোট্ট ব্যক্তিগত পারিবারিক অবস্থান থেকে আমানত এবং খেয়ানতের কথা ধরি দেখুন দাম্পত্য জীবনের এই অবস্থান স্বামীর ঘরের স্বামীর সম্পত্তির নিজের ইজ্জত আর সম্ভ্রবের নিজের লজ্জাস্থানের হেফাজতকারী সে আজ আমাদের কয়জন মা বোন আর স্ত্রী পরিবারের কর্তা হিসেবে নিজের আমানতকে কদ্দুর রক্ষা করি কি আর আমানত কতটুকু রক্ষা করি বিভিন্ন পদে অবস্থানে যে যেখানেই বসি এটা আমানত চেয়ারটা আমানত আমানত কদ্দুর কে রক্ষা করি পর্যানত সব জায়গায় বিশ্বাসঘাতকতা ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক পর্যায়ে সামাজিক পর্যায়ে বিশ্বাসঘাতকতা আগায় চলছে অথচ আমরাই জানি ইতিহাস বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজোদ্দৌলার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে মির্জাফর নবাব হতে পারেনি আজও পর্যন্ত কেউ মির্জাফর নামে কারো নাম রাখে না বিশ্বাসঘাতকের প্রতীক আমানত না রক্ষা করে সেয়ানতের প্রতীক সে সুতরাং এই বিষয়গুলো জানার পরেও আমরা কি আমানত রক্ষা করি নিজের চাকরিতে নিজের অবস্থানে নিজের পরিবারে চরিত্রের আমানত সবচেয়ে বড় আমানত চরিত্রের আমানত যে রক্ষা করতে পারে না ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট চরিত্রের আমানত যে রক্ষা করতে পারে না সব কিছু তার শেষ আজকে আমরা কয়জন চরিত্রের আমানত রক্ষা করতে পারি বরং যার চরিত্রই নাই সেই বরং কিলকিল করে আমাদের সামনে হাসে আর নেতৃত্বের অবস্থানে যে নিজের চরিত্রটাই রক্ষা করতে পারে না সে রাষ্ট্রকে কিভাবে আমানত হিসেবে রক্ষা করবে পদকে কিভাবে আমানত হিসেবে রক্ষা করবে মানুষের সম্পত্তিকে কিভাবে আমানত হিসেবে রক্ষা করবে এটা কি কবিরাগুনা হওয়া উচিত নয় আমানতের যত খেয়ানত যতভাবে হচ্ছে সবকি কবিরাগুনা নয় বন্ধুগণ ব্যক্তিগত জীবনে বিশেষ করে ইবাদত এবং মহামালাত এই দুইটি বিষয়কেও যদি আমরা ভাগ করি শরীর দৃষ্টিকোণ থেকে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে জীবনের কিছু অংশ আল্লাহর ইবাদত আর কিছু অংশ পরস্পর পরস্পরের জীবনাচার হিসাবে পরস্পরের সামাজিক সামাজিকতা আর লেনদেন আমরা সমাজ সামাজিকতা লেনদেনে কতটুকু আমানত রক্ষা করছি এক একটা অবস্থান থেকে যদি প্রশ্ন করি অন্তত ইবাদতের ক্ষেত্রে আমানত যদি রক্ষা করতাম তাহলে আমাদের ইবাদত পরিপূর্ণ বড় ইবাদতের কদ্দুর রক্ষা করি স্বাভাবিক ভাবে রব্বুল আলমিনের সাথে কৃত আমানত যে রক্ষা করতে পারে না অন্য কারোর সাথে পারবে না বন্ধুগণ মহামালাতের দিকে যদি চিন্তা করি অন্তত ব্যবসা বাণিজ্যে আমানত সবচেয়ে বড় বিষয় যে আমানত রক্ষা করতে পারে না সে প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যায় ধ্বংস হয়ে যায় আজকে কয়টা প্রতিষ্ঠান আমানত করে কয়টা আর্থিক প্রতিষ্ঠান আমানত করে কয়জন ব্যবসায়ী আমানত করে বরং আমানত না করে ভেজাল করা হচ্ছে ভেজালটা খেয়ানত নয় বিশ্বাসঘাতকতা নয় ওজনে কম দেওয়া হচ্ছে লেখা হচ্ছে পঞ্চাশ গ্রাম দেয়া হচ্ছে চল্লিশ গ্রাম বলা হচ্ছে পাঁচশো গ্রাম দেয়া হচ্ছে ৪৫০ গ্রাম লেখা হচ্ছে এক কেজি দেয়া হচ্ছে নয়শ গ্রাম গ্রাম, ৯৫০ গ্রাম তাহলে বললেন কেন এক কেজি এটা কি কথা নয় সুতরাং ব্যবসা বাণিজ্যে আজ খেয়ানটা প্রাধান্য পেয়েছে তাই ভালো ব্যবসায়ী কাকে বলবে ভালো মানুষ ব্যবসায়ী কয়জনকে বলা যায় শিক্ষকতায় বিভিন্ন পেশায় বিভিন্ন অবস্থানে বিভিন্ন দায়িত্বে আমানত কতটুকু রক্ষা হয় যদি বলি তাহলে সব ক্ষেত্রেই খেয়ানত এবার যদি আসি রাষ্ট্র আর দেশ পরিচালনার ক্ষেত্রে যারা বিভিন্নভাবে মানুষের কাছে ওয়াদ হয়ে ভুট নিচ্ছি ক্ষমতায় যাওয়ার জন্যে বিভিন্ন প্রতিযোগিতা করছি বিভিন্ন ওয়াদা অঙ্গীকার করছি নির্বাচনের কারণে তো ধ্বংস হচ্ছে মহাবিপর্যয় পৃথিবীতে ছড়িয়ে পড়ছে বন্ধুগণ রাষ্ট্র ক্ষমতা থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায় পর্যন্ত একান্ত দাম্পত্য জীবন পর্যায় পর্যন্ত সর্বক্ষেত্রে আজ আমরা খেয়ানত করছি অথচ আমাদের প্রিয়ত হাবিবাহ সালী অন্ধকার যুগে চরম বিশ্বস্ত আমান আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন সুতরাং আমাদের উচিত তার উন্মত হিসেবে আল হওয়ার জন্য বিশ্বস্ত হওয়ার জন্য চেষ্টা করা আমাদের সকলকে তৌফিক দিন আমিনা আইনদি وَالْعَلْمُ عِنْدَ اللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهُ نِيبٍ والسلام علیکم ورحمت الله وبرکاته পৃথিবীর সমস্ত মুসলিম আর একজন কাফের মধ্যে পার্থক্য হল সালাদ হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম প্রথম যে বিষয়টি ফরজ बारोटाय बांगल साढ़े एगारोट भारत पीस टी dialogue, dialogue. dialogue. Discussion. Discussion. discussion discussion debate debate, debate. Rebuttal. rebuttal rebuttal conclusion conclusion eliminate misconception about religion get enlightened witness dr zakir naik in a battle of words dekhun sammuk samore protiryo shpotibar rat 9 ta e bangladesh e o rat 8:30 tv bangla